الحمد لله الحمد لله نأمده ونستعينه ونستغفل ونؤمن به ونتوكل عليه وأنا أعوذ بالله من شرور ينفسنا ومن سيئات آمالنا من يهده الله فلا مضللا ومن يضلل فلا هادلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمداً عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارة وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هذه الحياة الدنيا إلا لحظ ولعب وإن الدار الآخرة نهي الحيوان لو كانوا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم المستشار مؤتمن أو كما قال رسول الله صلى الله عليه وسلم بزرقان المحترم बार बार यला सरियारण दायित्व करणियों बर्धनियस करते कि समस् हल सरियाट এটাই জান্নাতের রাস্তা ওলানায় কাম রুহানি চিকিৎসা যারা রুহের চিকিৎসা নেয় তারাই জান্নাতের রাস্তায় চলতে পারে এবং তারা জাননাতে পৌঁছে যায় আর যাদের কাছে রুহানি চিকিৎসার কোনো গুরুত্ব নেই তারা শুধু শরীরের চিকিৎসাই বুঝবে শরীরের চিকিৎসা করতে হবে স্বাস্থ্য ভালো রাখতে হবে স্বাস্থ্য সকল সুখের মূল এটা তারা মুগুক্ত করে শোনাইছে যে স্বাস্থ্য সকল সুখের মূল যদি আপনার আমার কাছে দিনদারি না থাকে এই স্বাস্থ্য যে সুখের মূল হবে এই স্বাস্থ্য দিয়ে কবরাফ হবে ফুলচুরাত পার হওয়া যাবে সুখের মূল কেমনে হল এতে বললাম আখেরাত দুনিয়াতেও চিন্তা করেন দুটা দুটাতেও ধরা পড়বে একটা মরা ধরা হার্দি কয়খান আছে হ্যাঁ হেরোইন খাইতে খাইতে এই অবস্থা এই জাতিকে তো শেষ করে দিচ্ছে দেখার কেউ নেই দেখার যারা আছে তারাই এই ব্যবস্থাটা করে দিচ্ছে আর একটা চোর না দুধ প্রদূত ভালো স্বাস্থ্যের অধিকারী এখন আপনারা বাস্তব বলেন বেশিরভাগ কিল ঘুষি এই মরা ধরাটা খাবে স্বাস্থ্য সকল সুখের মূল এ লোক খাবে তাহলে স্বাস্থ্য সকল সুখের মূল কেমনে এল স্বাস্থ্য সকল কিলের মূল দিনদারি না থাকলে দুনিয়াতে মানুষের কিল আর কবরে ড্রেস্টার কিল আর গুলচিল মেলায় কত বাস সে তো আইডি করম শরীর একদম ফাপড় গুছায় রাখি তো কিছু লোক আমরা আছি স্বাস্থ্যের জন্য খুব ফিকির মান শরীরে খুব কষ্ট করতেছে সকালে উঠে হাফ পরে একখান ছড়ি নিয়ে ওই ইংরেজদের তালিম দিয়ে গেছে ব্যায়াম করা তরী কে হল হাফ প্যান্ট হবে এটা ছড়িয়ে দিতে হবে রসুলের তালিমের কোন খবর নেই তার কাছে ইংরেজদেরটা এমন মুখস্থ করছে এই ক্ষমকার বলে না হাফ পরে করে বলে পাঁচ বছরের নাবালিক বাচ্চা ফুট আবার অনেকে কুত্তারাই মামবাবেন কুত্তারা আগে দিয়ে অফিসে ফুটব কত খেচেবেন লোক পাইবেন আপনি দুনিয়ার হালাত তো বলতেছিলাম যে জাহেরি স্বাস্থ্য ঠিক করার জন্য অনেকে খুব টিকিট মান रूहर चिकित्सार को खबर नहीं तर जहान नाम रास्ता इहुद ख्रिस्टान विधर्मी तरीका शुद्ध शर ठीक करो रूहर को खबर ही नहीं तो ना एक राम रूहर चिकित्सक और आम डाक्त पास करें এরা হল শরীরের চিকিৎসক তো শারীরিক চিকিৎসক যারা হয় এরা কিন্তু দুই ধরনের করে সেই ওষুধগুলো খাবেন আর এই কোর্ট শেষ হওয়া পর্যন্ত এই এই জিনিসগুলো করবেন না গরু গোস্ত খাবেন না দুধ খাবেন না তাদের পেটে সমস্যা অ্যালার্জি আছে এদেরকে এইগুলো হেদায়াত দিয়ে দেয় তো দেখা যাচ্ছে যে শরীরের ডাক্তার যারা তারা দুই রকম ফর্মুলা দিচ্ছে যে এইগুলো খাবেন আর এইগুলো খাবেন না তো আল্লাহ রবুল্লা আলমী যে শরিয়ত নাজুল করেছেন আর রুহানি চিকিৎসক সৃষ্টি করেছেন তারাও কিন্তু দুই ধরনের কথা বলছেন এই কাজগুলো করতে হবে আর এইগুলো বর্জন করতে হবে থাকতে হবে আমি বলেছিলাম বর্তমান বিশ্বে যে মুসলমান অবাদের সমস্যা কোথায় আমরা করণীয়গুলো করি যতটুকু হয় আর কি সেই সেইভাবে তো হয় না করণীয় গুলো করি বর্জনীয় গুলো করি বর্জনীয় নেই আমাদের কাছে একই লোক মসজিদ রুশাল্লি সিনেমা তো আসে অপেরা তো সব জায়গায় আছে सब जगह एट इसलम अनुमोदन करें इबादत जगह थकबें गुणार जगह अपनी सभापति एट तो गुणा तो बर्जन करते हैं मौलिक समस्या এবং মত করণীয় কিছু করতেছে কিন্তু বর্জনীয় গুলো ছাড়ছে রাজি এই কারণে করণীয় গুলোর তাটিছে না এর ফলাফল পাইটিছে না এর ফলাফল নষ্ট হয়ে যেছে আমি বারবার বলেছি যে আপনি টাঙ্কির মধ্যে পানি দিচ্ছেন ভালো কিন্তু নিচের যে ট্যাপ আছে এটি তো আপনাকে বন্ধ রাখতে হবে এখন প্রয়োজন হলে পানি নেবেন কিন্তু যে মুহূর্তে আপনি পানি দিচ্ছেন ওই মুহূর্তে নিচেটাও খুলে রাখবেন তাহলে সার রাজ পানি দিলেন সকালে দেখলেন টাঙ্কি খালি আজকে আমাদের এই হালাত নেকি অনেক করতেছি গোনা ছাড়তেছে না তো ওই রাস্তাতে মেকির সমস্ত নূর বের হয়ে গেছে নূর বের হয়ে যেতেছে আল্লাহ দিকে আমরা আগে বাড়তে পারতেছে না একদিকে থেকে যেতেছে আগে বাড়তে গেলে ওটা শক্তি লাগবে স্টিম লাগবে ওটা তো গোনা করে করে সব বের করে দিচ্ছে আমরা তাহাজ করতে রাজি আছি করতে রাজি আছি মিথ্যা ছাড়তে রাজি নেই জীবন ছাড়তে রাজি নেই ঘুষ বারবার বলতে ভাই কিন্তু ঘুষি থেকে কৃষ্ণদের গুছিয়ে গাইতে হবে আমরা ছাড়তে পারছি ওই এক লোকের কথা শুনলাম সরকারি অফিসার শুনে আওয়ামী পড়ে যায় না আমাদের বছরে সময় এক পার্টি আছে আগে মনে কথা ছিল তুমি ডাইনার চসবির টিপ দিতে চোখ বন্ধ করে রাখতে আর আমারটা হাতটা বাড়াই দি টাকা কাজ হয়ে তো কাজ হয়ে গেছে আওয়ামী বলল চসবি বন্ধ করে বাম বাড়াই দিচ্ছে যে লোক দিতে এই লোক শোনাইছে আমাদের এই যে মুসলমানদের ইসলামের হালাত হয় এই ইসলাম যে আল্লাহ কোন সাহায্য পাওয়া যাবে না কাফারদের বিরুদ্ধে সাহায্য পাওয়া যাবে না বিবাদত আসি ওনার মধ্যে আসছে আজকে আমাদের ঘরগুলো সিনেমা হল আজকে আমাদের কল্পগুলো এটাও সিনেমা হল এর মধ্যে গুনাহের জল্পনা কল্পনা করোনা করা যেরকম নিষেধ গুনাহের জল্পনা কল্পনা করাও নিষেধ যারা চোখের হেফাজত করে না রাস্তায় বেগে महिला देखते थके ये मध्य सब समय गुनाहर जल्पना कल्पना चलते थे दिलता गांदा हो ड हल मानुष शर राजा ए डिल्लाता रास्त परचालित करते का गुनाहर रास्त परचालित करते राजा হাত পাও অঙ্গ প্রতঙ্গ সব রোজা দিলের মধ্যে একটা কল্পনা আছে ওই কল্পনার উপরে সে সিদ্ধান্ত নেয় সিদ্ধান্ত নার পরে তার সমস্ত অঙ্গ প্রতঙ্গ ওটা বাস্তবায়ন করে আপনার দিন সিদ্ধান্ত নিল তার কিন্তু বাজারে যাওয়া দরকার ভালো ভালো লিচু দেখলাম আম আসে গেছে ল্যাংড়া যাওয়া সিদ্ধান্ত নিচ্ছি কিন্তু দিন এখন দেখেন আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ওরা চল প্রজা ওরাটা বাস্তবায়ন করার জন্য হ্যাঁ তৈরি হয়ে গেছে হাত টাকা করতেছে হাতে টাকা নিচ্ছে আলবেলা থেকে চক রাস্তা দেখাই দিচ্ছে পাও হাঁটতেছে হাতে ব্যাগ নিচ্ছে এই ব্যবসায় বাজার আসে দোকানদারের সাথে কথা বলছে তো সব কিছু কেন হল প্রত্যন্ত ডিলে আসছিল আশা করার ডিল এটা সিদ্ধান্ত করছে এবার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে সহযোগিতা করছে তো সারে যারা কেছে এটা আমাদের বাস্তবায়ন করতে হবে ওটা হল সার্তবায়ন করতে হবে তো দেখা গেল মানুষের শরীরের ভিতরে দুটো জিনিস আছে একটা রাজা একটা প্রজা এই জন্য তামগে একরাম আলহ সাল সালাম এনারা প্রথমে ওই রাজার উপরে মেহনত করতে মানুষের দিলের উপরে মেহনত করতেন সমস্ত নবীদের একই তরিকা দিল ঠিক করো হাত তার আমল অটোমেটিক ঠিক হয়ে যাবে আরবিতে একটা কথা আছে আর না আলা দিন মুলুকিহীন আরবিতে একটা প্রবাদ এটা আর না তো আলা দিন মুলুকিহীন লোকেরা বাদশাহের দিনের উপরে চলে বাচ্চা যে দিনের উপরে চলে যে ধর্মের উপরে চলে তার প্রজারা সেই ধর্মের উপরে চলে এটা কথা এখন আমার দিল হল বাচ্চা এই যদি আল্লামুখী হয়ে যায় আমার হাত দিয়ে আর গোনা হবে না মুখ দিয়ে আর গোনা হবে না দিল ও দিমাগ দিয়ে গোনা হবে না সব বন্ধ রাজা ঠিক হয়ে গেছে প্রজা কিন্তু দিল যদি গুনাহের আড্ডা খানা হয় সিনেমা টেলিভিশন বিটিআর দেখতে দেখতে দেখে নিউজরা কত চালাকা এগুলো ব্যাপক করছে কেন আমাদের যেটা শরীরের রাজা ওটি ধ্বংস করার জন্য এটিকে নষ্ট করার জন্য এই দিল সম্পর্কে আল্লাহ রসুল ক্লিয়ার ধারণা দিতেন তো তোমার দিল যদি ঠিক হয়ে যায় ইদা সলুহালুকুলুহু পুরা শরীরে আমল ঠিক হয়ে গেছে আর এই যদি নষ্ট হয়ে যায় কোনোটাই ঠিক করতে পারবো না গোড়াতে এখানে এখানে একজন তমান আমরা একেরাম দিল্লির উপরে মেহনত কর এই দেশে ইসলাম আসছে খানকার মাধ্যমে আমাদের বাংলাদেশে ইসলাম আসছে খানকার মাধ্যমে আমাদের তো খানকার নেই কারণ ভণ্ড পীরদের খানকার খানকার ইসলাম আছে আরব দেশ থেকে এক এক পীর আসছে এক একজন একখানে বসে গেছে খানকা মানায় লোকেরা তার খানকার মধ্যে এসে ইসলামের তালিম দিতেন আল্লাহ আল্লাহ হয়ে বেড়ে গেছেন খানজান আলী রহমাতুল্লাহ আলহী তিনি খুলনা এলাকায় বসে গেছেন শাহরাসির রহমতুল্লাহ আলহিম বসে গেছেন এক একজন বসে গেছে এনারা শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ সঙ্গী এর মধ্যে বেশ কিছু হকানিও আছে আবার বেশ কিছু বানাওয়াটও আছে তীর কিছুই না কুত্তা মরে গেছে এটা মাদার হয়ে গেছে নাম হচ্ছে কুত্তা শাক মানুষ এমন খারাপ ওখানে দরবার জায়গায় গেছে কর্তব্য হয়ে গেছে ওর একটা মানুষ এত মুখ হয়ে গেছে যে কি বলল এখানে এটাও বুঝার ক্ষমতা নেই কুত্তা মল্ল ওটা কর্তব্য বলল তা কুমির বলল কুমির বলল মাজার হয় মাজারের কুমির গেছে অনেকগুলো সহি আছে ওই সহি খানকার মাধ্যমে এই দেশে ইসলাম কায়েম হয়েছে খানকার মধ্যে কিসের মেহনত হয় খানকার মধ্যে মানুষের কল্পের উপরে মেহনত করা হয় কল্পের রোগগুলোর চিকিৎসা করা হয় লোভ লালসা হিংসা বিদ্বেষ অহংকার তাকাব্যুর রিয়া লোক দেখানো এইগুলো চিকিৎসা করা হয় ও ওই আমলাম কল্পের ভাল মেহনত করতে এই খামখাগুলো তো কল্পের ভাবে মেহনত করা হয়েছে দিন সাফ হয়ে গেছে ওই লোক আল্লাহর অলি হয়ে বেড়ে গেল ওকে দেখে হাজার হাজার লোক মুসলমান হয়ে গেছে খাদা ময়রুদ্দিন সৃষ্টির রহমাতুল্লাহ দিল্লি থেকে আজমির পায়ে হেঁটে গেছেন দিল্লি থেকে আজমির পায়ে হেঁটে গেছেন পথের দুই ধারে যারা অমুসলিম ছিল ওনাকে দেখে আশি হাজার অমুসলিম মুসলমান হয়ে গেছে এখন এই লোক তৈরি হতে পারে সত্য হল আমাদের মেয়েদেরকে পর্দায় রাখতে হবে এই জমানায় যদি লোকেরা তাদের মেয়েদেরকে পর্দায় রাখে আর কোরআনে তালিম দেয় আর দিনবার ছেলের হাতে উঠায় দেয় এই মেয়েদের গর্বে এখন আল্লাহওয়াল্লাহ ফায়দা হবে আল্লাহওয়াল্লাহ নবুয়াতে দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু আল্লাহ আল্লাহ দরজা বন্ধ হয়নি হইতেই থাকে সত্য হল আমাদের মেয়েরা সব রাস্তায় নামাই গেছে নেমে গেছে মানে ইংরেজরা নামাই দিচ্ছে ইংরেজরা সলে বলে কৌশলে আমাদের মেয়েদেরকে রাস্তায় নামাই দিচ্ছে গার্মেন্টসের নামে মহিলাদের চাকরির নামে মহিলাদের শিক্ষার নামে বিভিন্ন নাম দিয়ে দিয়ে মহিলাদেরকে রাস্তায় নামাই দিচ্ছে আর মুসলমানদের তাই বলি কলুর বলত এদের মাথা মাথা কিচ্ছু নেই দুশ্মন তো দুশ্মনই করবেই আমাদের বুঝে ওর মোকাবেলা করতে হবে কিন্তু না কোন ষড়যন্ত্রই বুঝতে সক্ষম হয় নাই ওলামারা বুঝাইছে উল্টা ওলামাদের বিরুদ্ধে লাগছে ওলামারা বুঝাইছে যেগুলো কতি हमारे समाज नष्ट एलाम लगते आनी देश शत्रु आनी देशनति दिन ओलामद ना कि देशनति मेरे सब रास्ते नाम तरह इज्जत लुंडन कर देश उन्नति कर देश अगर गजमे धंस हो দেশ যখন পাপের গুঝা বহন করতে পারবে না দেশ হাতিতে আসছে সমুদ্রে চলে গেছে এবং তো বহু দেশ মাটির নিচে গায়েব হয়ে গেছে বহু দেশ কালকে বিকেল আপনি দেশ দেখছেন বিরাট খবর দেখছেন সকল জায়গায় দেখেন কিচ্ছু নেই সেখানে সব মাটির নিচে চলে গেছে হাতিতে আসছে খস কোন ব্যাপক হবে তখন কি হবে একটা হচ্ছে খস খুন খিন আল্লাহ তাদেরকে জমিনের মধ্যে গেড়ে দিলেন আপনি উন্নতি করতেছেন ওরা বাংলাদেশটা সাগরের নিচে ডুবাই দেওয়ার ব্যবস্থা করতেছেন আর কিছু নেই ওনা এখানে বোঝাই দিচ্ছেন যে আল্লাহ লাফারবানি করে উন্নতি করা যাবে না আল্লাহর হুকুম মাইনে উন্নতি করতে হবে আর বলতে চাই না এত বড় একটা সংখ্যা এদেরকে বেকার রেখে দেশের উন্নতি করা যাবে না কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে কি সুন্দর শ্লোগান জাতিকে ধ্বংস করার জন্য শিক্ষা জাতির মেরুদণ্ড কোন শিক্ষা ইংরেজের শিক্ষা না কোরআনের শিক্ষা শিক্ষা জাতির মেরুদণ্ড সবাই মুগুস্থ কর সবাই মুগুস্থ করছে এটা এইটা জানে না এটা কোন শিক্ষা ইংরেজদের সিলেবাস কোরআনের সিলেবাস ইংরেজদের সিলেবাসটা আমরা বলি শিক্ষা জাতির মেরু ধ্বংস মেরুদণ্ডনাথ মেরু ধ্বংস আজকে এই শিক্ষা দিয়ে আমাদেরকে ইংরেজদের গোলাম বানানো চাটুকার বানানো আমাদের যে কোনো কিছুর অভাব আছে যে ইংরেজদের থেকে নিতে হবে অর্থাৎ সব ইংরেজদের নেওয়া হয়েছে দেশ কিভাবে চালাইতে হবে এটা করে নেই ওখান থেকে আনা হয়েছে এই জন্য প্রত্যেকটি আমরা অধবদলে দিতে এবং দেখতে থাকবে কেউ রক্ষা করতে পারবে না বড় বড় মিছিল করা যাবে কিন্তু মিছিল করলে বলাকে বসান একই হবে বড় বড় মিটিং মিছিল করতে পারবেন আপনি সেই মিছিল কর্নেকে বসাইতেন ঠিক আছে বাবা তুমি চালাও তুমি এত বড় মিছিল করতো তুমি চালাও কিন্তু রিজাল্ট কি হবে একই হবে কিন্তু উনিও তো ওই বস্তা পশাটা দিয়ে চালাবে ইংরেজদের বস্তা পশার যে মাল ওটা দিয়ে চালাবে ওনার মাথা তো কোরআন নেই ওনার রাস্তা আসছে এটা তো সহি হয়নি ওনার রাস্তা আসাটা তো কি হয়নি হয় হয়নি দেশ চলবে এই জন্য আমাদের রাস্তা টোটাল হল আমরা পারিবারিক জেন্দিকে নিয়ে রাষ্ট্রীয় জিন্দিকি পর্যন্ত এহুদ নাসারদের ফলোয়ার এহুদ খ্রিস্টানদের ফলোয়া আল্লাহ রসুল বলছেন এক জমানা আসবে তোমরা কোরআন এলএম শিখবা না তোমরা এক এক দীঘাতের মধ্যে এহু তার খ্রিস্টানদের ফলো করবে থাকতে তাই এলেন শিখতে রাজি নেই আন্দাধুন অন্ধ অনুকরণ করতেছে এহুদিন স্বাভাবিক আমি যে কথা বলতেছিলাম যে আমরা যে অবস্থায় চলতেছি হবাদতবন্দীকেও টুকটাক করতেছি আর গোনাও ছাড়তে রাজি নেই এই অবস্থায় আমাদেরকে আমি আর সম্ভব কর না আল্লাহ রহমত পাওয়া সম্ভব পাবনা গুণা বর্জন করতে হবে এই কথাও বলেছি গোনা করা যেরকম গোনা গুনাহের কল্পনা করা গুনাহের কল্পনা জল্পনা গুনার নিয়ত করা ওটাও গোনা আমার প্রিয় মুর্শিদ হাজরত মাউলানা শাহ আবরানুল হক রহমতুল্লাহ আলাই এই গুনার নিয়ত সম্পর্কে একটা ঘটনা বলছেন गुना कत मार्थक देखें शुद्ध निये कष्ट एक लोक तै की उन्नी घटना सुना शुना संभव अपे तबुओ दिन कथा तो बार बार बोलते बार बार सुनते जमले ना आना वर्जन करते नारोचना करते ही उन्नी शु भाई थी এক ভাই খুব আল্লাহওয়ালা সারাদিন ইবাদত বন্ধুকি মানুষকে দাওয়াত দেওয়া তারিফ করা এগুলোর মধ্যে থাকে আর এক ভাই দিন গুনায়ের মধ্যে আছে একদম গুনায় লিস্ট বানাই তালিকা বানাই লিখে করে গুণা করতে তো যে দিনের কথা আসে ছোট ভাইকে বুঝায় ছোট ভাই মানে না নানান রকম বাহানা পেশ করে কোন কত বাহানা পেশ করে না আমাদের কেন স্বাভাবিক নাকি কেন দিয়েই করলাম না ফুল দাঁড়ি তো পাখে নেই উনি আগে তো দাঁড়িয়ে রাখতে করতেছেন আমাদের কি দাঁড়িয়ে দেখার বয়স হচ্ছে নাকি আরে দাঁড়ি তখন তো হয় তখন তো তো রাখতে হবে দাড়ি দেখার কোনো বয়স আছে নাকি দাদা আমার মা দাঁড়িয়ে রাখবেন তার আগে দাঁড়িয়ে দেখার নিচে কোথায় গেছে যেদিন থেকে দাড়ি হবে ওই দিন থেকে রাখতে হবে তো কাটাচ্ছে নাকি এটি ইংরেজিতে সিলেবাস পড়বেন তুমি জানতেই পারবেন না এটা কাটতে হবে না রাখতে হবে ইংরেজের সিলেবাসে আমি এম কম বি আর কি কম আছে এই দুটো জানছি আমি এম কম বি কম সি কম আছে কিনা আল্লাহ যা পড়েন কিন্তু কি কাটতে হবে না রাখতে হবে গাড়িগুলোকে আল্লাহ কাটার জন্য দিচ্ছে না রাখার জন্য ওই সিলেবাসের করে বালাই নেই টায়ার কাঠটা কি ডাইন ধরবেন না পানি খরচ করে হাত দিয়ে ধরবেন জানতেই পারলো না খালি করতে আসে তুই কম বিকম করতে আসুন গ্রাজুয়েট একটা শুনল দাঁড়ে না গ্রাজুয়েট কি গ্রাজুয়েট তুমি ইনসানিয়তের গ্রাজুয়েট না হায়ানিয়তের গ্রাজুয়েট হ্যাঁ পশুত্বের গ্রাজুয়েট না মরুসত্বের গ্রাজুয়েট গ্রাজুয়েটে আস একটা শূন্য ধারণা আত্মায় তো দারণা করোনা গ্রাজুয়েট আর মনে করে কত দামি আনবে তুমি একাই দামি মনে করলে দামি হয়ে গেলে সবাইকে আল্লাহর সাথে ফিরে যেতে হবে আল্লাহ তোমাকে দাম দেবে কেনা এটা বলো সেখানে গ্রাজুয়েটের কোনো সব আছে কিনা অনার্সের কোনো দাম আছে কিনা মাস্টার্সের কোনো দাম আছে না তোমার মতো কয়েক দেখুক দেখা মূল্যবান ঘোষণা করলো তুমি বিশ্বাস করলে তোমার মতো কয়েক দেখুব তারা মিলে করল এটা সাংঘাতিক মূল্যবান তুমি হ্যাঁ সাংঘাতিক মূল্যবান কবরে দেখো তো কত মূল্যবান কবরে যায় দেখো তো বলতেছিলাম ওই ছোট ভাই কোনো কথা মানে না বিভিন্ন উদুহাত দেখা এটা আমি এখনো বিয়ে করি নাই দাঁড়িয়ে থাকে নাই আগের থেকে আমি নামাজি হয়ে যাব নাই এইভাবে এই আনন্দ ফুর্তি নিয়ে আসে খুব আসর জমাইছে আরে আল্লাহ করছেন কিন্তু আজকের ঘটনা একই দিন দুো ভাইয়ের মাথায় এই বুদ্ধি চাচ্ছে বড় ভাইয়ের মাথায় বুদ্ধি চাচ্ছে আমি তো সারা জন আল্লাবুল্লাহ করলাম একটা দিন ওর সাথে হয় হয়তো দুনিয়ার মজা কিরকম দেখি একটা দিন দেখি পরে তবাকিল্লা করে আবার ঠিক করে নেব এর মাথায় এই বুদ্ধি দুনিয়ার মজা কাকে বলে তাও তো বুঝলাম না দেখলামও না তাহলে সাহায্য রাখি কি জিনিস এটা দুনিয়ার মজারা কেমন দুনিয়ার ফুটতি কেমন একদিন দেখি পরে তো করে নেব এই চিন্তা করে এ থাকতেও করে এসে দেখলাম একদিন ওর মেহমান হবে ওর সাথে শরীর হবে ওই দিন আমার ছোট ভাইয়ের খেয়াল হয়েছে আমি তো সারা এগুলো করে কাটাইলাম যে আল্লাহ বানাইলো যে আল্লাহ স্বাস্থ্য দিল যে আল্লাহ রিজিক দিলো যে আল্লাহ বাড়ি দিল বিল দিলো দিল তার ইবাদতটা একদিনও পারলাম না আমার কি মৃত্যু আসবে না আমার কি কোনো কৈফিয়ার দেওয়া লাগবে না এই কথা চিন্তা করে সে বাসাতে রওনা হয়েছে বড় ভাইয়ের বাসায় আজকে আজকে ওনার মজুরি হিসেবে উনি কি নতিয়াত করে তুমি তো দুই ভাই একই সময় রওনা হয়েছে বড় ভাই রওনা হয়েছে ওরা আনন্দ ফুর্তি উপভোগ করার জন্য একটা দিনের জন্য আজ ছোট ভাই রওনা হয়েছে বড় ভাইয়ের দিকে বড় ভাই এখান থেকে কিন্তু দিনদারির কথা নতিয়াসের কথা শুনবে শিখবে এই নিয়ে পথের মধ্যে সিঁড়ির মধ্যে কোন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সিঁড়ির মধ্যে এক্সিডেন্ট হয়ে গেল এটা আমাদের মোহাম্মদ করে সিঁড়ির মধ্যে সাতজন মারা গেল এক্সিডেন্ট করেছে এরকম কোন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হ্যাঁ সিঁড়ির মধ্যে দু ভাই মারা গেছে তামার প্রিয় মুর্শিদ বলছেন এখন বলো তোমাদের তোমাদের বুঝ মতো বলো বড় ভাইয়ের মৃত্যু কি অবস্থায় হল ছোট ভাইয়ের মৃত্যু কি অবস্থায় হল বড় ভাই বেড়েছে গুণা ছড়ি করার एक दिन और छोटो भाई से शोबा करस्तियात शुरार नियेत देखो निये, निये रोज है आल्ला देखा जामानिय मरते पर उन्नी जो मारा गिनी गुनाहर नियत कायम छें গুনাহের পাক্কা নিয়ে এত উপরে কায়েম ছিলেন আর ছোট ভাই যে মারা গেছে উনি তখন তৌবার নিয়ে এত কায়েম ছিলেন তো হাদিসে আসছে ইন্দামাল ইবরতবুল খাতিন শেষ অবস্থার উপরে বিচার হবে শেষ কি ছিল শেষ অবস্থার উপরে ফেসেলা হবে সারা জীবন একটা লোক মুসলমান ছিল মৃত্যুর আগে খ্রিস্টান হয়ে গেল তো সে জানান লোক সারা জীবন হিন্দু ছিল খ্রিস্টান ছিল মৃত্যুর কয়েকদিন আগে মুসলমান হয়ে গেল হয় নামাজ দেওয়া শুরু করেছিল বলেন এই খ্রিস্টান তো জানতে যাবে কেন মরার আগে সে কি হয়ে গেছে মুসলমান হয়ে গেছে আরে মুসলমান কি হবে জাহান দামি হবে মুসলমান জাহান দামি এই জন্য গোনাহের এরাদা করা ঠিক না গোনাহের করা ঠিক না আমি মহাজানে কিছু শোনাইছিলাম না এক মহাজানে কিছু শোনাইছি আপনাদেরকে तो नहीं, नहीं। को की क्षति है देखें आवा मुर्जिद आजान दी मिनारा से के एक महिला नजर पड़ ओ नजर एख लगे तक त বিবাহের পারগম পাঠাইছি তো মহিলা খবর দিছে যে আমি তো এগু তুমি তো মুসলমান তো এই বিয়ে কেমনে হবে কাজেই ওই মহিলা বক্কে তাকে বিয়ে করতে হলে এই মহাজুদিন সাহেবের ইহুদি হইতে হবে এই মে রাজি হয়ে গেছে ওই মেয়েটাকে পাওয়ার জন্য রাজি হয়ে গেছে ঠিক আছে পরে তাদের চার্চে গেছে চার্চে গে সে ইহুদি ধর্ম ইসলাম ত্যাগ করে ইহুদি ধর্ম গ্রহণ করতে ওই মেয়েটাকে বিবাহ করার জন্য দেখেন বদনজরি কুদৃষ্টি এমনি তো গুনা কবিরা কিন্তু গুনায়ে কবিরা মানুষকে কোথায় দিয়ে যায় গুনায়ে কবিরা মানুষে ডেইমান পর্যন্ত বানাইলে শুধু গুনায়ে কবিরা চিন্তা করলে হবে না বিছনে লম্বা লেজ আছে দেখেন মজলিম মানে তো কম বেশি হলে মাসে তার সে নজরের হিফাজত করতে না পারা কারণে ইসলাম ধর্ম ত্যাগ করে इहुदी हल वही मेटा है जीन तारिक है जीन तारिक है के विवाह करारे वह मेयर साथी विवाह कब दिन तिख धार दिन तारीख धै्य तो मानना अस्टामी खानबी लिखते हमार हजते बहन करते लिखते आगामीकाल आज के साथ इंतकाल ग বিয়ের তারিখের ঠিক হয়েছে তা ধরন কালকে তো আগের দিন এরা এতে কাল কি হল আখড়াত তো গেলই ইসলাম যখন ছেড়ে দিল আখড়াত তো গেলই দুনিয়াও পাইল না আখরাত গেল দুনিয়াও পাইল না একটা গুণা মানুষকে কোথায় নেই না বলতেছিলাম শেষের ধর্তব্য হবে শেষেরটা ধর্তব্য হবে সারা জীবন কাফের শেষ জীবনে মুসলমান হয়ে গেল আল্লাহ থেকে মুসলমান হিসেবে মাফ করে দিবেন তো দুই ভাইয়ের ভিতরে শেষ দেখেন মৃত্যুঞ্জ হয়ে গেল তখন শেষ অবস্থাটা কি ছিল একজন নিয়েছিল গোনা করা কিন্তু কিছুই করতে পারে নাই যে ওই পর্যন্ত যাইতেও পারে নাই তার আগেই মৃত্যু হয়েছে গেছে সে ইমান নিয়ে মৃত্যু মৃত্যুবরণ করতে পারল না আর সারা জীবন কোন করছে আজকে তোবান নিয়েতে আসতেছিল ভালো হয় যদিও তোবা করতে পারে নাই কিন্তু আল্লাহ দেখতে যে তো খালেস নিয়ে যেতে বের খালেস খালেফ নিয়েতে বের হয়েছে তাকে মাপ করে দিচ্ছেন ইমান এবার মৃত্যু হয়েছে এই ধরনের একটা ঘটনা আপনাদের প্রায় সকলের মনে হয় ওটা ঘটনা বনির স্টাইলের এক লক্ষ নিরানব্বইটা খুন করছে এখন তার ঘুষ ফিরছে করতে মানে কি খুন করছে তাদের নাল লুণ্ঠন করছে ডাকাত एखंड तो मरा लागे जिगे भाई व्यवस्था तो न्याय फून करतोबार आशा करती तमासा मेरी तुम्हारे नईराश कर दिन बेटा तोबाई ना था তো তোরাও রাখতাম না এরাও কোন ওইবার আসলে মশলাই জানো না আন্দাজে ওটা বলা উচিত না বলতে হতো না তো জানো না চুপ থাকো আমাদের এ একটা রোগ তোরা জানি এটাও বলি তোরা জানি এটাও বলি এই এই বিভাগে পড়ে কোরা হাতে তো বলে নাই যে এই লোকটা নেই তো বলে নাই কোথাও তো কথা বলতে গেল জানো না জানি আনবাসে ওরাও কোন করেছে একশো অপরা হয়ে গেছে আটা লোক পাইছে এ লোক তো আলেন না কিন্তু আলেন সভা তারা জিনিস করছে ভাই হায়াত যখন আছে তোমার তো নিশ্চয় কোনো ব্যবস্থা আছে হায়াত যখন আছে তো অপরাধ যাই হোক না কেন এর একটা ব্যবস্থা আছে হায়াত যখন থাকবে না কোন ব্যবস্থা নেই তখন আমি তো আলেম না তোমাকে আমি একটা আলেমের সন্ধান দিচ্ছি তার কাছ যায় এটা গ্রামের নাম বলল তোর গ্রামে যাও ওখানে আলেম আছে উনি তো আমাকে রাস্তা বলে দিল লম্বা ঘটনা বনির স্টাইলের ঘটনা আপনারা জানেন ওই লোক ওই দিন রওনা হয়েছিল পথের মধ্যে হায়াত শেষ হয়ে মানে পৌঁছার আগে আসছে বন্যের ঘটনা আসছে বুখারে চলিবে এই ঘটনা বুখারে চরিবে কয়েক জায়গা আছে একদম সেই ঘটনা পথের মধ্যে মৃত্যু হয়েছে গেছে আর এর রু কারা নেবে সারা জীবন যদি দেখা হয় তা আজামের দিবে যে এখন থেকে রওনা যে তোমার জন্য এটা যদি দেখা হয় তাহলে রহমত ফেরজ তারা নিবে তার রু আর কারো নিবে তারা আল্লাহ ফরিয়াস করবে আল্লাহ তাদেরকে বললেন তোমরা এক দাও মাফ তার বাড়ি আর আলেমের বাড়ি এর জন্য মাঝখান থেকে কিছু বেশি আসছে না কমে রয়ে গেছে এটা দেখো বেশি আসে থাকে मन करो आलेम काोबा रू रहमत फेरस्तारा नहीं कम थे तोबा ग्रहण जोग्य है फर्मुला दिए दिल तक तरू आजाद गजबर फेस्तारा नहीं प्रत्येक मृत्यू समय पांचश रहमत फेरस्त पांचश गजब फेरस्त हु अनुजाई যে কোন এক গ্রুপে নেয় দুই গ্রুপে নেয় না যে কোনো এক গ্রুপে ওই মানুষের রুটা নেয় ওখানে বোখারেশরিটা আছে ও আসলে কম আসছে অর্ধেক থেকে বেশি আছে নাই কম আসছে কিন্তু যেহেতু তার নিয়ত পাকা নিয়ত গোনার থেকে মুক্ত হওয়া আল্লাহকে খুশি করা তা ফেরেস্তারা না জানে আল্লাহ তো জানে নিয়ে তো আল্লাহ জানে যদুসে সে কম আসছে কিন্তু আল্লাহ রব আলামিন হ্যাঁ জমিন হুকুম করলেন আসছে ওই দিকে জমিন হুকুম করলেন সে জমিন তুমি শস্ত হয়ে যাও আর সামনে রয়েছে আলামের বাড়ির দিকে ওটাকে বলেন তুমি একটু সংকুচিত হয়ে যাও শক্ত আল্লাহর বান্দা আসমান জমিন জমির প্রশস্ত হয়ে গেল তখন মাফ দিছে তো দেখা গেল অন্তে এসে গেছে আজ ছিল কিন্তু কম তো জমির প্রশস্ত হয়ে যাওয়ার কারণে অন্তে এসে গেছে নিল এখানে একই জিনিস নিয়ে তোবর হওয়ার কারণে আল্লাহ কৃষ্ণটা মাফ করে দিল ওই দুই ভাইয়ের মধ্যে বড় ভাই सारा जीवन देखे पथे एक गार नियत करते गा गोना कथा गुणार नियत ही ना जाए कारण कार कखा मृत्यु आसबा तो नोट नहीं तो नोट दिया खाम नयिखे आ আসবে না কত লোক ঘুমায় রয়েছে ঘুমের মধ্যে চলে গেছে এর জন্য নিজেকে নিজের ইমানকে সেট করার জন্য হেফাজত করার জন্য গুণা তো করবই না আমরা এমনকি গুনা নিয়ে তো করবো না একটা লোক মনের মধ্যে আসে চলে যায় ওটাকে নিয়ে বলে না কিন্তু অনেকে ভুল বুঝতে পারে আমাদের দিল্লির মধ্যে অনেক সময় অনেক গুণার খেয়াল আসে আবার চলে যায় তো আমরা নির্দেশেড করে দিই এইটা দোষণীয় না এটা গুনার নিয়ত বলে না গুনার নিয়ত বলে তো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বসে আসেন এখন খালি সুযোগটা পাইলেই করে ফেলবেন প্রোগ্রাম তাক্কা প্রোগ্রাম তাক্কা আমরা নিহতের মধ্যে কোনো দুর্বলতা নেই খালি সুযোগের অপেক্ষা এইটাকে বলে গোনা নিয়র আল্লাহ আমাদেরকে গোনা করা থেকে এবং গোনা নিয়ত থেকে বেঁচে থাকার কৌফিক দান করে একটা এলান হলে আমি কিছু ভাইকে হ্যাঁ আমির বানাই আমি তো তাদের পরে একটু বৈঠক হওয়া দরকার একটা আলোচনা হওয়া তাদের নাম ঠিকানো আমাদের তারা এই আমাদের মনে প্রচার